ত্রয়োদশ খণ্ড তৃতীয় পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ মনির প্রতি বিচারার করোনা। আজ শুক্রবার চৌঠা জানুয়ারি আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দ বেলা চারটার সময় শ্রীরামকৃষ্ণ পঞ্চবটিতে বসিয়া আছেন বদন সঙ্গে মনি হরিপদ প্রভৃতি আনন্দ চাটুর্যের কথা হরিপদের সহিত হইতেছে ও ঘোষপাড়ার সাধনভজনের কথা শ্রীরামকৃষ্ণ ক্রমে নিজের ঘরে আসিয়া বসিয়াছেন মনি, হরিপদ রাখালেদি ভক্তগণও থাকেন মণি বেলতলায় অনেক সময় থাকেন শ্রীরামকৃষ্ণ মণির প্রতি বলিলেন বিচার আর কোনো ওতে শেষে হানি হয় তাকে ডাকবার সময় একটা ভাব আশ্রয় করতে হয় সখী ভাব দাসী ভাব সন্তান ভাব বা ভাব। আমার সন্তান ভাব এভাবে দেখলে মায়া দেবী পথ ছেড়ে দেন লজ্জায় বীরভাব বড় কঠিন শাক্ত ও বৈষ্ণব বাউলদের আছে ওভাবে ঠিক থাকা বড় শক্ত আবার আছে শান্ত দাস্য সক্ষ্সল্য ও মধুর ভাব মধুরভাবে সব আছে শান্ত দাস্য সক্ষ্সল্য মনির প্রতিবলিলেন तुम्हारोना भे मनी सब भाव भगे श्रीरामकृष्ण सब भिधअ अवस्थाय भलस्थाय कामगंध थे वैष्णवशास्त्रे आ चंडीदास और रजकिन कथा तर भलसा कमगन्ध विवर्जित अवस्थाएं प्रकृति भाव आपना के पुरुष बोध था রূপ গোস্বামী মীরা স্ত্রীলোক বলে তাঁর সহিত দেখা করতে চান নাই মীরা বলে পাঠালেন শ্রীকৃষ্ণই একমাত্র পুরুষ বৃন্দাবনে সকলেই সেই পুরুষের দাসী গোস্বামীর পুরুষ অভিমান করা কি ঠিক হয়েছে সন্ধ্যার পর মণি আবার শ্রীরামকৃষ্ণের পাদমূলে বসিয়া আছেন সংবাদ আসিয়াছে শ্রীযুক্ত কেশব সেনের অসুখ বাড়ি আছে তাঁহারই কথা প্রসঙ্গে ব্রাহ্ম সমাজের কথা হইতেছে শ্রীরামকৃষ্ণ মণির প্রতি বলিলেন হ্যাঁ ওদের ওখানে কি কেবল লেকচার দেওয়া না ধ্যানও আছে ওরা বুঝি বলে উপাসনা কেশব আগে খ্রিস্টান ধর্ম খ্রিস্টানে নিয়ে খুব চিন্তা করেছিলেন সেই সময় ও তার আগে দেবেন্দ্র ঠাকুরের ওখানে ছিলেন মনি, মণি বাবু প্রথম প্রথম যদি এখানে আসতেন তাহলে সমাজ সংস্কার নিয়ে ব্যস্ত হতেন না জাতিভেদ উঠানো বিধবা বিবাহ অন্নজাতি বিবাহ স্ত্রী শিক্ষা ইত্যাদি সামাজিক কর্মলয়ে অত ব্যস্ত হতেন না শ্রীরামকৃষ্ণ কী সব এখন কালী মানেন চিন্ময়ী কালী শক্তি আর মামা বলে তার নামগুণ কীর্তন করেন আচ্ছা ব্রাহ্ম সমাজ ওই রকম কি একটা পরে দাঁড়াবে এ দেশের মাটি তেমন নয় ঠিক যা তা একবার হবেই শ্রীরামকৃষ্ণ হ্যাঁ সনাতন ধর্ম ঋষিরা যা বলেছেন তাই থেকে যাবে তবে ব্রাহ্ম সমাজ ওই রকম সম্প্রদায়ও একটু একটু থাকবে সবই ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে যাচ্ছে বইকালে কলিকাতা হইতে কতগুলি ভক্ত আসিয়াছিলেন তাহারা অনেক গান ঠাকুরকে শুনাইয়াছিলেন তন্মধ্যে একটি গানে আছে মা তুমি আমাদের লাল চুষি মুখে দিয়ে ভুলিয়ে রেখেছো। আমরা চুষি ফেলে যখন তোমার জন্য চিৎকার করে কাঁদব তখন তুমি আমাদের কাছে নিশ্চয় দৌড়ে আসবে শ্রীরামকৃষ্ণ মণির প্রতি বলিলেন তারা কেবল লাল চুষির গান গাইলে মনি, আজ্ঞা আপনি কেশব সেনকে এ লাল চুষির কথা বলেছিলেন श्री रामकृष्ण हाँ और चिदाकाशर कथा और सब अनेक कथा हतो और आनंद गान गानृत्य होतो,